গোসল দিতে হবে গোসল দিতে আমাদের দেশের মানুষ জানে না ভয় ফায় সবাই আমরা তোমারা যাব তো মাইয়াতকে দিলে ভয় পাওয়ার কি মাই কাছে দেখা যায় মানুষ মাই ভয় পাওয়া মনে হে মরে গেছে যে মালাকোল মাহতো চিনি গেছে যদি আমাকেও চিনি যায় মানুষ মনে করে মালাগল মা যদি ফজিলতের কাজ মাইয় গোসল দেওয়া এটা ফজিলতের কাজ অনেক ছেলেরা বাবা গোসল দিতে পারে না মেয়েরা মা গোসল দিতে পারে না আপনার একজন সাথে সাহায্যকারী থাকবে কিন্তু নিজের মা বাবাকে নিজেরাই গোসল দিবেন तर कबाइय ख्याल रखते हम माइत मारा जाओ सतर आबर अनबित कर... सतर जो अंशा पुरुष नाभी थे शुरू कर हाँ पर्यानी सब कपड़ खुलब्बा डे रखते खोला जा मारा जाओ सतर ढा डे रखा फरस तीन तो तक बुजते कीवित वाली तरह फरस आबृत होते खुलते এই জন্য আপনি শার্ট গাইছিল ফেন গাইছিল এগুলো খুলবেন কিন্তু না বা এটা শুধু মাছ কাঁপতে ডেকে রাখলে হবে না মহিলাদেরও ওই সতর ঢেকে রাখতে হবে সতর ঢেকে গোসল দিতে হবে আর শুধুমাত্র পৃথিবীতে একজন ব্যক্তির ক্ষেত্রে কাপড় খোলা হয় নাই তিনি হলেন কে কাপড় না এই ব্যাপারে দেখা দিয়েছিলাম সামনে একটা জোরে আওয়াজ হয়েছিল যে লাখলো সিয়াব তোমরা আল্লাহর রসুলের কাপড় কেউ খুলিও না এরকম একটা নির্দেশনা আসছিল তখন সাহাবাইকার কাপড় এত সিলাই না থাকতো তাহলে এই কাপড়ে গোসল দেওয়াও জটিল ছিল না তো আপনি গোসল করাবেন প্রথমে এইগুলো খুলে ফেলবেন খুলে ফেলার পরে কিছু টিস্যু নিতে হবে টিসু বা ডিলাকলুম এগুলা রাখতে হবে আগে থেকেই রেডি করে রাখতে হবে রেখে আপনি থেকে হাত দিয়ে তাকে বসাইতে হবে একটু উপরের দিকে নিয়ে আসবে নিয়ে এসে পেটের উপরে একটু চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে তার প্রস্রাব ফায়খানা যা বের হওয়ার স্বাভাবিক অবস্থায় যা বের জোর করি একবারে সব বাইর করে ফেলতে হবে এরকম করা যাবে না स्वाभा प्रस्रा के बेतरे रेखे भरे हाथ दिए परिस्कार करपड़ अवस्था खोला जाता ख्याल रखते हमें प्रथम ना जा করার পরে এবার ওই যে গরম পানি দিয়ে মাইকে গোসল করাইতে হবে গরম পানিটা হবে বড়ই পাতা মিশ্রিত বরো পাতাটা উপকারিত হল ওই বরই পাতার পানি হইলে ওই পানিটা দিয়ে গোসল করলে ওই শরীরটা সহজে ফসে সহজে নষ্ট হবে না ওই বরই পাতার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলোর কারণে শরীরটা একটু শক্ত থাকে এই জন্যই বরই ফাতা এখানে বরই ফাতার কোন বরকত নাই আরব দেশে আরব দেশে মরুভূমিতে গোসলের ক্ষেত্রে ব্যবহার করতেন ওই গরম পানিটা নিবেন নেওয়ার পরে তাকে প্রথমে ওজু করাইতে হবে এই অজুর মধ্যে আপনার সন্ন্যত লাগবে না শুধুমাত্র ফরজ ফরস করবেন মানে ওজুর মধ্যে নাকে পানি দেওয়া শূন্যদ তারপরে কুলি করা শূন্যত আপনি মাইয়াতকে কুলিও করাবেন না নাকেও পানি দিবেন না এগুলো করা যাবে না শুধুমাত্র প্রথমে আপনি মাইয়েতের এই হাত কবজি পর্যন্ত ধুলেন দোয়ার পরে আপনি এবার মুখমণ্ডল মুখমণ্ডলকে সুন্দর করে ধুয়ে দিবেন তারপরে হাত ধুয়ে দিবেন বাম হাত ধুয়ে দিবেন তারপরে ফাঁ দুইটা ধুইয়ে উঁ করায় দিবেন। এটা হলো এক নম্বর কাজ গোসলার আগে গোসলের জন্য শুধু বিশমিল্লা বলে আপনি এই ওজুর চারটা কাজ ফরস কাজগুলো করায় করাই দিবেন করানোর পরে এবার গোসল শুরু করবেন গোসল শুরু করার জন্য বেশি ফানি দরকার নেই মানে সাধারণ নর্মাল যে মানে স্বাভাবিক যে পানি ওই পানি দিলে যথেষ্ট এটার জন্য মানে প্রথমে তাকে কাত করবেন প্রথমে তাকে ডান দিকে কাত করবেন ডান দিকে কাত করে উপরের অংশটা সাবান দিয়ে ভালো করে ধোয়াই দেবেন পরিষ্কার করে উপরে দিয়ে তারপরে এবার তাকে বাম দিকে কাত করবেন বাম দিকে কাত করে এবার এই দিক পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে এবার আপনি পানি ডালবেন উপরে দিয়ে পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন তিনবার মানে এইদিকে এই মোটামুটি গোসল শ্বাস এরপরে ইউনাসেফ আদা আদাহু এরপরে সুন্দর করে আপনি মুসে দিবেন আমরা গোসলের পরে যেমন মুসি এরকম মুসে দিবেন আর দাঁড়িগুলাকে সুন্দর করে খিলাল করে দিবেন আর মহিলাদের চোলগুলো ভালো করে ধুয়ে এগুলাকে এগুলো নিয়ে একটু এক তালাফ আছে কেউ বলছেন যে এগুলোকে সুন্দর করে বেদে পিছনের দিকে দিয়ে দিতে হবে আবার এটাকে দুই বাঘ করে সামনের দিকে দিয়ে দিতে হবে তো এটার যে একটা করা যায় মানে যাতে চুলগুলো পিছনেও থাকতে পারে সামনের দিকেও থাকতে পারে আর দাড়িগুলোকে সুন্দর করে আপনার খিলাল করে দিতে হবে এরপরে আপনার মোটামুটি গোসল শাস আপনি শরীর মুছে দিলেন মুছে দেওয়ার পরে এবার কাজ হলো ওই সেজদার যে সাতটি স্থান এই সাতটি স্থানে সুগন্ধি লাগাইতে হবে সেজদার সাতটি স্থান ছিনেন সবাই এক নম্বরে হ্যাঁ মুখমন্ডল মানে কোপাল আর নাকবিলি একটা এখানে একটা জায়গা তারপরে হাত হাত দুইটা তিনটা তারপরে হাট ও পাঁচটা আর পায়ের আঙ্গুলের মাথা এই সাতটা অঙ্গে সুগন্ধি লাগিয়ে দিবেন কারণ এই সাতটা অঙ্গ কেয়ামতর ময়দানে এখান থেকে অঙ্গের মধ্যে সুগন্ধি লাগায় দিতে হবে সুগন্ধি লাগায় কাফুর কাপড় লাগায় দিবেন শরীরে কাপড় কাপড় লাগানোর পরে এবার কাজ হলো আপনি তাদের কাপনের যে কাপড় কাপড়টা পরাই